चलिस मद्रसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सत्य হমদুলিল্লা সাল তোসলাম নির বিস্মিল্লাহমা নির জল করব সদ ঘুম্লা জুই وقال رسول الله صلى الله عليه وسلم ما يرد الله به خيرا يفقه في ওষাদ চোল করি না হিন وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ রবিহ জনাব সাদরে মোহতরম মাজাজ হাজরত আলামাই করাম আজিজ নজওয়ান উপস্থিত ব্রাদার আন ইসলাম আল্লাপাকের দরবারে অগণিত সুক্রিয়াজ আল্লাহ পাক আমাকে সুদূর ডাকাত থেকে আপনাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং সমাজের হাজারো লাখ মানুষের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে আপনাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্যে সকলই বলি আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার যুবকেরা এই মাহফিলের ইন্তজাম করেছেন এবং এই মাহফিলে আসার জন্য ওনারা যেইভাবে আমাকে রিসিপশন করেছেন আমি এ সকল যুবকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং বারকবাদ জানাচ্ছি সাথে সাথে আল্লাহ আল্লাপাকের দরবারে দোয়া করব। হুজুর আকাম সাল্লাহি আসাল্লাম বলেছেন হাসানুসাইন হজরতে হাসান হুসাইন যে সকল যুবকদের জাননাতে সরদার হবে আল্লাহ যেন আপনাদের এই সকল যুবকদেরকে ওই কাতারে সামিল করেন আরও জোরে বলেন আমি আমার বন্ধুক্টম সাল হাদিসের সাথ করেছেন যুবকেরা আমাকে সহযোগিতা করেছে যুগে যুগে ইসলামের জন্য সহযোগিতা করেছে যুবকেরা যুবকদের দ্বারাই ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে बंदुगण आजकल जमाना मानुष जो एक उपकार कर एकजुन जन जो एहसान कर प्रतिदान जो ना दे मानुषे पड़ार पर सहाँ मानुषार साथी को दिन तरह स তাকে যদি ভালো করে সালাম না দেয় তাকে যদি সম্মান না দেখায় তারা যদি ইজ্জত না করে তাহলে এই মানুষটা আরেক জায়গায় যায় বলে যে আস্থা নিমুখারাম আপনারা কি বলেন নিমুখারাম বলে কি না মানুষ মানুষের উপকার করলে যদি প্রতিদান না দেয় ইজ্জত সম্মান না করে তাইলে বলে নিমুখারাম আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার আল্লাহ কি আমাদের প্রতি কোন উপকার করেছেন আল্লাহ কোন উপকার আমাদের নাই। তো কি বলেন এই যে এত বড় হয়ে এখানে বসেছেন কার দয়া কারসান যারা আল্লাহর হুকুম না মানে যারা আল্লাহ পাককে। আল্লাহ পাকের আইন ও কানুন যারা না মানে তারা সবচাইতে বড় নিমুখার ঠিক কিনা আজকে আমরা সবাই আল্লাহর নিমুখ খারাম আমাদের এই দেশে আজকে আপনাদের এই যুবকরা যারা আমাকে রিসিপশন করেছেন মোটর সাইকেল দিয়ে যারা আমাকে রিসিপশন করে নিয়ে এসেছেন যুবকদেরকে দেখলে আমার মতো মৌলবাদী মনে হয় ঘুমাই গেছেন যুবকদেরকে দেখলে কি আমার মতো মৌলবাদী মনে হয় হ্যাঁ তারা এই মাহফিলের ইন্তজাম করেছে বিভিন্ন জায়গায় যায় ওই টাঙ্গাইলে গেলাম ওখানে মাহফিলের করেছি স্পোর্টিং ক্লাব আপনাদের টেকনাফে গিয়েছি ওই জায়গায় মাহফিলের ইন্তজাম করেছেন বাজারের ব্যবসায়ী সমিতি গত দু তিন বছর আগে আমি নাজিরহাটেক মাহফিলে আসছিলাম গত বছর আইসাদি কি ওখানে মাহফিলের ইন্তজাম করেছে মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধা সংসদও ও আজ মাহফিলের ব্যবস্থা করে স্পোর্টিং ক্যালাবও ও আজ মাহফিলের ব্যবস্থা করে বাজারের ব্যবসায়ী সমিতিও ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে এরা কি সব মৌলবাদী শুধু তাই না টাঙ্গাইলে গেলাম এক মাহফিল ওখানে যায় দেখি ট্রাক শ্রমিক সমিতি ট্রাক শ্রমিক ও ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে এর কি মৌলবাদী হ্যাঁ তাইলে বোঝা গেল আপনাদের হজরত শেখ ইসেবের মতো এরকম মলিশ আবার মৌলবাদী ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে না বাংলাদেশের সর্বস্তরের সর্ব প্ল্যাটফর্মের লোকেরাই ওয়াজমাভিলের ব্যবস্থা করে এর দ্বারা আমি যেটা বুঝছি আপনারা কি বুঝছেন জানি না আপনাদেরটা আপনারা বললেন আমারটা আমি বলি আমি বুঝছি দেশের সর্বস্তরের মানুষ মুখে দাঁড়িয়ে থাকুক আর না থাকুক আসক্ত নামাজ ঠিকমতো পড়ো আর না পড়ুক লেবাজে পোশাকে মুসলমানের সুরত দারণ করুক আর না করুক কিন্তু এই দেশের মানুষ ধর্মপ্রাণ ঠিক কিনা এখন এই দেশের মানুষ ধর্মপ্রাণ ঠিক না বে ঠিক এই জন্যে ধর্মের দুহাই ছাড়া বাংলাদেশে কিছুই চলে না আপনি দেখেন বড় দল বড় দল বড় দল ছিলেন তো বিশাল বড় ক্যাডার ওই বাপি বাপ হ তাদের কি দাপট কিন্তু ইলেকশনে যখন দাঁড়ায় তখন কি স্লোগান দেয়াল আরো দেখেন স্লোগানের যখন খুব হুজুম উঠে যখন একবারে নির্বাচন গনায় আসে তখন দেখেন স্লোগানটা কি দেয় আল্লাহ আল্লাহ বলিয়া ভোট হাসিয়া আল্লাহ যদি বালতি মারকার হবে জয় হয়নি ওই ওয়াশ করতে গেলাম নোয়াখালী আপনাদের চিটাগাং থেকে যাইতেছি তো নোয়াখালীর একটা থানা আছে বেগমগঞ্জ বেগমগঞ্জের উপর দিয়ে যাইতেছি পৌরসভা নির্বাচন রাত্র ১০টা দশটা দেখি চতুর্দিকে রিক্সা ভ্যান টেম্পু মাইক্রো সিএনজি সব জায়গা থেকে খালি একই ধরনের স্লোগান আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দেবেন হাসিয়া আল্লাহ যদি এসে এই সমস্ত স্লোগান শুরুছি আমি রাস্তার কিনারে গাড়িটা একটু থামাইলাম ড্রাইভারকে বললাম যে একটু চা খাবো চার দোকান দিকে থামাইছি এবং সময় দেখি ওই একটা ছেলে আমার ওই গাড়ির সামনে সি ইঞ্জি দিয়া মাইকিং করতে কথা আইতেছে একবার পাগলের মতো আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দেবেন হাসিয়া আল্লাহ যদি বলতি মারকার হবে যা এরকম কৈতি কৈতি কৈতিক আইসা আমার গাড়ির সামনে থামলো। থামার পরে আমার গাড়ির গ্যালাস খোলা এমন সময় দেখে ওই রাস্তার কিনার থেকে দোকানের সামনে থেকে একটা লোকে ওই যে ছেলেটা মাইকিং করে আসছে তারে ডাকতেছে দত্ত দত্ত আচ্ছা দত্ত কার নাম দত্ত মুসলমান কার নাম আমি ভাবলাম যে মুসলমানের নাম হতো অনেক সময় দত্ত শ্যামল কান্তি এগুলি তো আজকাল মুসলমানরা রাখে রাখে না সেন্টু ফেন্টু তো বাবলাম একটু দেখি তো নাইমা ঘটনাটা কি আমি একজন জিজ্ঞেস করলাম যে এই যে সিঞ্জি দিয়া মাইকিং করতে করতে আইলো এই ছেলেটা বলল একটা হিন্দু ছেলে দুইশো টাকা দিলে সারাদিন হিন্দু ছেলের মুখ দিয়া স্লোগানটা যে বাইরিল ভগবান কি কইল হ্যাঁ এ দ্বারা আপনারা কি বুঝছেন দেশটা হিন্দুরার মুসলমানের দেশ কিন্তু এই দেশে যদি কেউ ক্ষমতার মশ্ন দেবৈ যদি ধর্মের কালো ছায়াও রাখা হবে না এই ধর্মের কালো ছায়াও রাখা হবে না অ মুসলমান কোন দেশে বাস করি ধর্মের কালো ছায়াও রাখা হবে না এই স্লোগান দিয়েছে নমরুদ ধর্মের কালো ছায়াও রাখা হবে না এই স্লোগান দিয়েছে ফেরাউন ধর্মের কালো ছায়াও রাখা হবে না স্লোগান দিয়েছে আবু জেহেল আবু জহেলের স্লোগান ধর্মের কালো ছায়াও রাখা হবে না এবার ধর্মের কালো ছায়াও রাখা হবে না এই জন্যে কী করা লাগবে তার অন্য দোয়াতে মিটিং ডাকছে সমস্ত তার সংসদ সদস্য মন্ত্রিপরিষদ সব আসে মিটিং চলছে দীর্ঘ রাত্র পর্যন্ত মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত যদি কোনো যুবক ধর্মের কালো ছায়াও রাখা হবে না এই জন্যে মোহাম্মদ বিন আবদুল্লার মাথা ডাকাইটাইন্যা আমাদের কাছে পেশ করতে পারে আমি আবু জেহেল তাকে একশো লাল উট পুরস্কার দেবো আবু জাহেলের ঘোষণা ধর্মের কালো ছায়াও রাখবে না উমর আব্দুল খাতাব ওইটা দাঁড়াইছে দাঁড়ায়া তারপরে সকলের দিকে চাইছে শখ ঘুরাই আবু জাহেল ডাক দেওয়া কো কেউ ব্যাপার কী হজরত উমর আব্দুল খাতাব কয় আপনাদের ব্রেইনের মধ্যে কিচ্ছু নাই বলে কেন বলে একটা মানুষ মা নাই বাপ নাই অর্থ নাই সম্পদ নাই এই মানুষটারে আমরাই দারুণ দ্বারে আর কামের মধ্যে বন্দি করে রেখে দিছি বন্দি সালার থেকে ছুটবার মতো কোনো ব্যবস্থা নাই এই মানুষটার মাথা কাটতে পুরস্কার লাগে বুদ্ধিটা রাখেন কই তলবারটা আমার হাতে দেন আপনারা বসেন আমি যাই মাথাটা কেটে লই আই নজুবিল্লা কই নজুবিল্লা ধর্মের কালো ছায় রাখা হবে না সবকটা মনে রেখেন হজরত উমর ইব্দুল খাতাব যখন তলোয়ার হাতে নিয়েছেন আবু জাহিল মনে মনে খুব খুশি পুরুষ লাগবে না মাথাটা কাইটে লইব হজরত উমর ইব্দুল খাত্তাব যাচ্ছে আল্লাহর নবীর মাথা কাইটে আনতে ধর্মের কালো ছায়াও শেষ করে দেওয়া হবে রাস্তার মধ্যে একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করস হইতেছে করস এমন সময় হজরত উমরকে দেখেই ডাক দিয়ে জিজ্ঞেস করে উমর আব্দুল খাত্তাব কোথায় রওানো হয়েছ কথা কসছিস না মোহাম্মদ বিন আবদুল্লার মাথা কাটতে যাই কার মাথা কাটতের কালো ছায় ওই যে জিজ্ঞাসা করেছেন আব্দুল্লার সাথে তোমাদের এতদুশনী কিসোর কি জন্য তার মাথা কাটার জন্যে যাও হজরত উমর ডাক দিয়া বলে তার ব্যক্তির সাথে আমাদের কোন নাই। সে যে কোরআন নিয়ে আগমন করেছে কোরআনের সাথে যদি দুশ্মনী থাকে কোরআনের সঙ্গে দুশ্মনির কারণে তার মাথা কাটার জন্য রানা হয়েছে। আমি যদি বলি গড়ে তোমার গড়ে কোরআন প্রবেশ করেছে হজরত উমর শূন্য কি কিলি আমি দুনিয়াতে জিন্দা থাকতে আমার ঘরে কুরান প্রবেশ করবে কইলি কি যাইতে ছিল আল্লাহ নবীর মাথা কাটতে ফিরা রোয়ানো হয়েছে বোনের বাড়ির দিকে আগে বনড়ে স্বাস্থ্য করে লই তারপরে হুজুরের মাথা কাটনি হাজরত দরজাই দাঁড়াইয়া কোরআন এর আওয়াজ শুনতে শুরু করেছেন কোরআন শুনতে আপনাদের কাছে কেমন লাগে হ্যাঁ শুনতে শুরু করেছেন তাহা মা আলাইল কুর আনলি তস্ক মা না রহ্মানিস আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তার মধ্যখানে যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন কে জমিনের নিচে যা আছে সব তৈরি করেছেন কে জমিনের উপরে দেখাশোনা করে সব কিছু কার নজরে আছে আল্লাহর নজরে সব আছে তো আল্লাহর রাসুলের নজরে রসুল কি সব জায়গায় বিজমান খজুর কী সব জায়গায় হাজির সব জায়গায় জোরে জোরে কথা বললে আল্লাহ শুনে জোরে জোরে কথা বললে আল্লাহ শুনে আসতে কথা কইলে আল্লাহ শুনিনি মনে মনে পরিকল্পনা করলে আল্লাহ শুনিনি দিলের ভিতরে কি সেটাও আল্লাহ বুঝে আগামীকাল তোমার অন্তরে কি উঠবে সেটাও আল্লাহ জানে জানে কিনা আল্লাহর খবর সব আছে তো তুমি যে মাথা কাটার জন্য হঠাৎ করে দরজার মধ্যে দাঁড়াইয়া আওয়াজ দিছে বোনের নাম ছিল ফাতেমা কি নাম ফাতেমা ভিতর থেকে ফাতেমা উস্তাদার স্বামীকে বলছে চুপ করো চুপ করো দরজার ফাঁক দিয়ে দেখছে যাও সর্বপ্রথম দরজাটা আমি খুলব দেখবো বাই কি ব্যবহার আমার সাথে করে যদি কোন আক্রমণের শিকার হয় সর্বপ্রথম আক্রমণের শিকার আমি হব দরজাটা খুলছে হজরত উমর ভিতরে প্রবেশ ঘরে আমি যাই করতেছিলাম তোমার কি সাবধান কিছু বাহির থেকে শুনতে পেরেছি বুঝতে পেরেছি সাবধান সাবধানে কথা বলবি ফাতেমা বলে ভাই যদি বুঝে থাকো শুনে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না বোন একই মায়ের দুধ তুইও পান করেছ আমিও পান করেছি আমার সাথে পরামর্শনা করে এত বড় সিদ্ধান্ত কেমন করে নিলে ফাতেমা ডাক দিয়া বলে ভাই আল্লাহ রব আল যার অন্তর টান দেয় তাকে পরামর্শ করতে দেয় না মার আরম্ভ করছে মার খাইতে খাইতে রক্তাক্ত অবস্থায় ফাতেমা জমিনে পড়ে গেছে বের হয়ে আসছে স্বামী স্বামীকেও মারতে শুরু করেছেন দুইটা চক্ষু দিয়ে বাইরে দিকে তাকে আছে। আর ডাক দিয়া বলছে ভাই শোনো একই মায়ের দুধ তুমিও পান করেছ আমিও পান করেছি যেই মায়ের দুধ করে তুমি আল্লাহ এবং আল্লাহর হয়ে গেছ সেই মায়ের করে দুধ আল্লাহ এবং আল্লাহর খাত কথা শুই না ফাতেমারে ডাক দিয়ে ফাতেমা কি পড়তেছিলে এই জিনিসটা আমার একটু দেখাও ফাতেমা অবস্থায় লাভ দিয়ে উঠেছেন মনে মনে ভাবতে শুরু করেছে। ফাতেমা মনে মনে ভাবতেছে আল্লাহর নবীর দোয়াবুধ হয় বায়ের দিলে একশন করে ফেলছেন আবার যুবক বাইরা শুই দুইজন সম্পর্কে রাসুল দোয়া করেছেন একজনের নাম উমর ইবনুল হিসাম যার নাম আবু জাহেল আরেকজন নাম উমর আব্দুল খতাব যার নাম উমর আব্দুল খাত্তাব রাহালু দুইজনের মধ্যে একজন ছিল বয়স্ক আবু জাহেল একজন ছিল যুবক হজরত উমর আব্দুল খাত্তাব উমরের বয়স ছিল ২৬ বৎসর এই ২৬ বৎসরের যুবককে আল্লাহ পাক আল্লাহর নবীর দোয়াই ইসলামের জন্য কবুল করেছেন যুবক উমর উমরকে আল্লা পাক কবুল করেছেন বয়স্ক আবু জহেলকে কবুল করে নেই সুবাহ যুবকদেরকে আল্লাহর নবী ভালোবাসে আল্লাহ ভালোবাসে হজর আক্টম সাল্লাহ্লাম দোয়া করেন আর হজরত কাটতে গেছে হজরত ফাতেমিয়া কোরআন শরীফ যে হালাতে আসিল ওই হালাতেই নিয়ে আসছে ওমর ইবনুল খতাবের সামনে কোরআন রাখার সাথে সাথে কোরআন শরীফের ওই আয়াত উমরের চোখে বাইসে আসছে আমি আল্লাহ একবার দুই বার তিনবার উমর আব্দুল যখন চক বোলায় দেখেছে ঝরণার মতো পানি জড়তেছে আর উম চিৎকার করে ডাক দিয়া বলেছেন নাম আন্তঃ রব্বি ইলাহা ই বন ফাতেমা ডাক দিয়া বলে ভাই চুপ করো সর্বপ্রথম সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছি ঠিক না কামের মধ্যে বসে তোমার জন্য দোয়া করে আমার ঘরে তুমি আসছো কি ব্যবহার হয়েছে রাসুল জানেন আল্লাহ জানে আল্লাহ জানে কিনা আল্লাহ এই জায়গায় ফাতেমা রোয়না হয়েছে যাইতেছে আল্লাহ নবীর দরবারে আল্লাহর হজরতমর যখন দপ দপ আওয়াজ করে যখন যাচ্ছে তখন সেই দুঃসহাদা হজরত আমির আল্লাহর নবীর পাহারাদার যেই উমরের পায়ের তালি শুনছে তলোয়ার নিয়াম থেকে বের করে উপরের দিকে উঠাইয়া ডাক দিয়ে বলছেন উমর এইটা দরবারে নবত এই জায়গায় কোরআন শরীফ পর্যন্ত জুড়ে আওয়াজ করে পড়া যায় না লা সাউতির আল্লাহর নবীর দরবারে জুড়ে আওয়াজ করা যায় না তোমার পায়ের তালি আসতে করে আসতে হবে কোনো দমবক্তি করে কোনো প্রকার উগ্রভাব নিয়ে মেজাজ খারাপ করে এই দরবারে আসা যাবে না যদি বিয়াদবানা বাপ নিয়ে এখানে এসে থাকো আর সামান্যতম বিয়াদি করার যদি কোনো খেয়াল থাকে আমি আল্লাহর নবীর পাহারাদার কোনো প্রেসিডেন্টের পাহারাদার না কার পাহারাদার, কার পাহারাদার আমরাও সবাই কিন্তু আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার আমরাও সবাই আল্লাহর নবীর তরিকার পাহারাদার আমরাও সবাই আল্লাহর নবীর দানদান শহীদ করা ইসলামের পাহারাদার আমাদের সামনে ইসলামের কালো ছায়াও রাখা হবে না আমাদের সামনে ধর্মের কালো ছায়াও রাখা হবে না আর আমাদের সামনে ইসলামকে মিঠাইয়া দেওয়ার জন্য কেউ আসবে আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা তাকে কোনো অবস্থাতেই সহ্য করব না কোনো অবস্থাতেই কেউ সহ্য করতে আর জোরে বলেন কেউ রাজি হজরত হাসান হুসাইন হজরত হুসাইন রী আল্লাহ তালু কারবালার ময়দানে জীবন বিসর্জন দিয়েছেন আল্লাহর নবীর দিনের জন্য ঠিক নামে ঠিক সেই কারবালার মাস সেই মাসের মধ্যে অনেকে করে মাথম অনেকে কারবালার নামে সিন্নি করে অনেকে হাসান হুসাইন নামে জোষ্ণে জুলুস বের করে আমি বলতে চাই যদি আল্লাহর দিনকে ঠিকায় রাখার জন্যে ময়দানে নেমে নিজের জীবনটা যদি দিতে হয় সেইটা যদি করতে পারেন আল্লাহর নবীর নাতি হজরতে হুসাইনের উত্তরস্বরী হবেন এইটাই হলো হজরত হুসাইনের ডাক মাথম করা হুসাইনের ডাক না ঠিক কিনা মাথম করা হুসাইনের কাজ না ভালো করে মনে রাখবেন ও মুসলমানেরা হজরত আমির হামজা ডাক দিয়ে বলেন আমার জীবন যা কার থাক তোমাকে দুখণ্ডিত করে দেবো আল্লাহর নবীর আমি পাহারাদার হজরত উমরের সাথে হজরত আমির হামজারের কথা চলছে এমন সময় আল্লাহ পাক জিবির ইলামিনকে ডাক দিয়ে বলেন অতি তাড়াতাড়ি দ্রুত আমার হাবিবের কাছে যাও যাইয়া বলো উমর ইবনুল খাত্তাব মাথা কাইটা নেওয়ার জন্য উপস্থিত হয় নাই উমরের মাথা আমার হাবিবের পায়ের নিচে দেওয়ার জন্যে আসছে আল্লাহর নবী যখন বলছেন দরজাটা খোলো উমর আসছে ভিতরে আসতে দাও উমর দরজা খুলে দিয়েছেন উমরুল প্রবেশ করেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কি মনে করে আগমন করছ হজরত উমর ই খাত্তাব বলে হুজুর মাথা ডাকাইটা নেওয়ার জন্য আসছিলাম এই মুহূর্তে আপনার দরবারে উপস্থিত হয়েছি আমার মাথা আপনার পায়ের নিচে দেওয়ার জন্যে এত জোরে সুবাহ আল্লাহ কইলে রাস্তার মাংসের অসুবিধা हजरत उमर इब्न खत्न हजर बी करारे दुश्मनी करारे रवाना हो मुहूर्त अपनार दरबार आगमन कर हक आदाय करारे जे क्जे जेखने फिट हो सेने लगैब को सुविधा नहीं जो ये कथा बल्लाबी उमर इब्न खत् जरा दरे डाक दिया मुहूर्ते आल्ला पा तुम्हार जहान नाम के जानतर द्वारा परिवर्तन कर दिए দরবারে নবুথে যে সকল সাবায়িক রাম ছিল সকলে মিলে নারায় তাকবীরের স্লোগান লাগিয়ে দিয়েছেন ইতিহাস একজন লিখেছেন সর্বপ্রথম ইসলামের নারা শুরু হয়েছে হজরত উমরুল খাতাবান হওয়ার পরে এর আগে আর কোনোদিন ইসলামের নারা আল্লাহ কয়েকবারের আওয়াজ বলন্দ হয়েছে উমর ইব্দুল খাতাব মুসলমান হওয়ার পরে ধর্মের কালো ছায়াও রাখবে না উমর মাথা কাটছেনা না মাথা দিছে যে কিছুক্ষণ পরেই ফজরের নামাজের টাইম হয়ে গেছে আমার রাসুল সাল্লাইসাল্লাম সাহাবাহিক রামকে বলেন উমরকে উঁজু করে আনো ওমর ইবনুল খাতাব উঁজু করে আইসা রাসুলকে জিজ্ঞাসা করে হুজুর কি করা লাগবে হজরত হুজুর আকদম সাল সাল্লাম বলেন নামাজ আদায় করা লাগবে হজরত উমর বলে হুজুর নামাজ কি জিনিস আল্লাহর নবী বলেন নামাজ হলো আল্লাহর হুকুম আল্লাহর ইয়াদ আল্লাহর স্মরণ যুবক বাইরে ভালো করে শুই নেন হজরত উমর ইব্দুল খাতাব বলেন হুজুর নামাজ কোথায় আদায় করেন আল্লাহর নবী বলে আমরা নামাজ খাত্তাব বলে হুজুর এখন কোথায় করবেন বলে এখনো এইখানেই করব হজরত উমর ডাক দিয়ে বলে হুজুর এখন এইখানে করবেন কেন আমি এতদিন আপনার দরবারে আসি নাই আপনার দ্বারে আসি নাই আপনার দলে আসি নাই এই জন্য নামাজ আপনি এখানে আদায় করতেন আর এখন আমি আসার পরেও যদি নামাজ এই জায়গায় আদায় করেন তাইলে আমি আসা না আসা তো সমানই কি বলেন আপনারা আমি আসাতে কি লাভ হইল হুজুর আসেন দেখি জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহরে নবীর ইমামতিতে উমর বাই তোল্লা শরীফ প্রকাশ্যে আদায় করবে আসা আমি আগে যাই দেখি আপনার রাস্তার মধ্যে কে বাধা দেয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলেন আবু জাহেল সাহেব আবু জাহেল মনে হয় মাথাটা কাইতে লইছে আবু জাহেল সবাই কিছু দুজাহানের সরদার আল্লাহ নবী মুহাম্মুর রসুল গোলাম হয়ে গেছে আসতেছে নানা আজ করার জন্য বারীফে জীবনের সর্বপ্রথম নামাজ করবে স্ত্রীকে বিধবা করতে সন্তানকে ইতিম করতে তাইলে তার রাস্তার মধ্যে সে বাধা দিতে পারো জেনে রাখো দই তোমরা সেই তলোয়ারের দি আবু জাহেল শো বাবলাম কি রইল আবু জাহেল মাথা আঙ্গুলটা মাথার মধ্যে মুখের মধ্যে দিয়া খামরাইতে আরম্ভ করছে কো বাবলাম কি রইলো ডাকি ধর্মের কালো ছায়াল হ্যাঁ হজরত উমর আছে তো জি আমার রাসুল বলছেন আমার পরে নবী হইলে কেডা হইতো মির্জা গুলাম কাদ্দি ক্যাডা আমার পরে যদি নবী হইতো তাইলে হজরত কুমুর হইতো সুবাহ আল্লাহ হজুর বলছেন উমর যে এইদিকে যাবে এইদিকে মিস্টার ইবলি যাবে না উমর যে রাস্তায় সর্বপ্রথম প্রকাশ্যের জমাত কায়ম করেছেন উমর হ্যাঁ মুসলমান ধর্মের কালো ছায়াও রাখা হবে না উমর গেছে মুসলমান হইয়া সুবান আল্লাহরে কন এইবার আোঝেহেল ঘোষণা দিয়েছেন ধর্মের কালো ছায়াও রাখা হবে না দুই আড়াইশো যুবক একত্রিত করে যুক্তভরণ করে মহাজুট করে প্রত্যেক গুত্র থেকে যুবক দিলকে বাসাই করে আল্লাহর নবীর গড়ের চতুরদিকে গ্রাও করাইছেন সকালবেলা উঠতে হুজুর দরজাটা খুললেই আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে ও আমার বাড়িরা সময় কম এই জন্য সংক্ষেপে বলছি হজরত জিব্রাঈলামী নাইশা আল্লাহর নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে আসেন জিব্রাইলামী নাইশার আসলকে ডাক দিয়ে বলে হুজুর চাদর গায়ে দিয়ে শুয়ে রইছেন বাইরের বলেন বাইরের তো কোন খবর আমার নাই তোমার কাছে কি খবর আছে বল হুজুর যুক্ত ফ্রন্ট কইরা মহাজুট কইরা সবাই সবার গেরাও করছে আপনি ঘর থেকে বাইরে এলেই আপনার উপর আক্রমণটা করবে আল্লাহ নবী ডাক দিয়ে জিব্রাইলামিনকে জিজ্ঞেস করেন এই মুহুর্তে আল্লাহ পাক আমার জন্যে কী নির্দেশ করে প্রেরণ করেছেন তোমাকে হুজুর আক্টম সাল্লাহ সাল্লামকে জিব্রাইলামিন বলে নির্দেশটা বড় সহজ বলে কি সহজ বলে সহজ নির্দেশ হইল সৌরাইয়া সিনের প্রথম আয়াতগুলি তেলাওয়াত করবেন আর এক মুষ্টি বালির মধ্যে ফু দিবেন দরজার মধ্যে দাঁড়ায় বালিগুলি সামনের দিকে মারিয়া দিবেন এরপরের বাকি কাজটা আল্লাহ করব আর আসতে সুহান আল্লাহ সলমান আল্লাহ নবী ও দরজার মধ্যে দাঁড়াইয়া বালিগুলি যখন নিক্ষেপ করে দিয়েছেন আমার আল্লাহর কুদ্রুত বোঝা যায় না গড়ের চতুর্দিকে যারা দাঁড়ানো ছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য সকলের চোখে মুখে বালিগুলি আল্লাহ পৌছায়া দিয়েছেন আমার আল্লাহ পাক পরবর্তীতে জানাই দিয়েছেন ওমারিতা ইস বালিগুলি আপনি নিক্ষেপ করেছিলেন হাত ছিল আপনার কুদরত ছিল আমার হাতকার হাত হইল নবীর কুদরত হইল আল্লাহর আল্লাহ বর্তমানে মুসলমানেরও হাত কুদরত হইল আল্লাহর ঠিক না বে ঠিক যদি আল্লাহর রুজুকে ভালো করে আক্রায় ধরতে পারো হাত তোমার কুদরত আল্লাহর ঠিক কিনা কুদরত কার আমার সকলের চোখে বালি পৌঁছাই অন্ধ বানাই দিয়েছি আল্লাহ রে নবী সবাইকে ধাক্কায় বের হয়ে চলে গেছে মানুষের শোকের মধ্যে যদি কিছু পরে তাইলে কি করে চোখ কেসলায় না ওদের হাতে যে তলোয়ার ছিল তলোয়ার ফালায় দিয়া চোখে এরকম যখন শুরু করছে এরা মনে করছে একজন আর একজন নিজেই ডাক্কা দিছে আল্লাহ নবী এদেরকে ধর্মের রাখা হবে না আল্লাহর নবী বাইরিয়া সোজাও বকর সিদ্দিকের বাড়িতে আকর সিদ্দিকের বাড়ির থেকে আল্লাহর নবী মদিনায় হিজরত ধর্মের কালো ছায় আ আল্লাহর নবী আসে তো যে কে আমার পর্যন্ত নবীর তরিকা থাকবে তো নবীর নবগতি থাকবে তো সামান্যতম কোনো কম কেউ করতে সামান্যতম কোনো বেজাল কেউ ঢুকাইতে কি বলেন পারবে যত বেদাত আর যত নতুন নতুন কিছু আবিষ্কার করুক না কেন আপনাদের এলাকার এই সমস্ত যুবকের মতো আপনাদের এলাকার এই সমস্ত বুজুর্গ আমি দিনের মতো এরকম লোক পাক যুগে যুগে খারাপ করে দিবেন হ্যাঁ মুসলমানেরা পানি আর দুধ একত্রিত করলে পানি জীবন দুধের চাইতে আলাদা করা যায় না এইটা অসম্ভব হতে পারে কিন্তু দিনের দুধের মধ্যে দিনের এলেমের মধ্যে দিনের মধ্যে যদি কোনো বেদাত প্রবেশ করে সেই বেদাত বেদাতকে দুধের চাইতে পানি আলাদা করার যেখানে মাইসবান্ডার এখানেই বাবু নগর ঠিক না বে ঠিক যেখানে এখানে হাবিবল্লা আল্লাপাকিম কুকুর ইমন মুকুর ঠিক না ভে ঠিক হ্যাঁ মুসলমানেরা বলতেছিলাম আল্লাপাক যুবকদেরকে ভালোবাসেন আল্লাহ রা যুবকদেরকে ভালোবাসেন আপনারাও যুবকদেরকে ভালোবাসা দরকার ঠিক না বে ঠিক যে সকল যুবকের আজকে মাহ ফিল করেছেন তাদেরকে সকল স্তরের মানুষ ধর্মপ্রাণ এই দেশ থেকে ইসলামকে যদি কেউ শেষ করে দিতে চায় এই দেশের আবাল বৃদ্ধ বনিতা যুবক বুড়া সকলে মিলে এই দিনকে ঠিকায় রাখার জন্যে আল্লাহর নবী আল্লাহর নবী ইসলামকে টিকায় রাখার জন্য কে কে প্রস্তুত আছেন হাত উঠে দেখা আমার মুসলমানেরা আল্লাহ তালা ইসলাম আমাদের জন্যে দিয়েছে দিন যদি থাকে তাইলে আমরা থাকব ইসলাম যদি থাকে তাইলে আমরা থাকব। ইসলাম না থাকলে আমাদের তাই আছে আর বলেন লাভ আছে এই জন্য শেষ কথা বলতে চাই আমি আমার আওয়ামী লীগের বাইদেরকে বলছি বিএনপির বাড়িদেরকে বলছি জাতীয় পার্টির বাড়িদেরকে বলছি আপনারা যারা আওয়ামী লীগ করেন আমাদের কাছে দোয়ার জন্য আসবেন এক হাজার বার এক লাখ বার আপনাদের জন্য দোয়া করব। আপনি আওয়ামী লীগ করেন আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই কোনো বিদ্যুৎ কোন প্রকার শত্রুতামী নাই আপনি বিএনপি করেন আপনার জন্য ক্ষমতায় যাবেন আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি সবাই দেশপ্রেমিক হিসাবে রাষ্ট্র পরিচালনা করবেন তবে একটা সবক আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের স্লোগান বিএনপি স্লোগান জিন্দাবাদ বিএনপির জিন্দাবাদ আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা আপনি জয় বাংলা আমার আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন আপনার জীবন সর্বপ্রথম উদ্বোধন যেদিন করা হয়েছে ওই দিন আপনার কানে জয় বাংলার জিন্দাবাদ বলা হয় নাই আল্লাহ কু একবারের আজান দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে আল্লাহ খুব একবারে আজান দেওয়া হয়েছে আজান দিয়ে আপনি আওয়ামী করেন বিএমপি করেন কিন্তু আপনারা জীবন উদ্বোধন হয়েছে আল্লাহ খুব একবারে রাজান দিয়ে এইটুক সবক আপনাদের সকলকে মনে করায় দিতে চাই এইটুক মনে রেখে যদি চলতে পারেন তাইলে জমিনে মুসলমান হিসেবে বসবাস করবেন ঠিক কী নজরে করেন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন যুবকদেরকে এবং এই এলাকার সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ও আখেরা আনিলামদুলিল্লা আখির আব্বি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা তো